মানবতার সমাধান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 ওমান দা আবিদাওয়ানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও বারাকাত আজকে যে বিষয় আমরা এখন আলোচনা করব সেটি হচ্ছে শরীরের ভিতরে একটি অঙ্গ আছে একটি গোষ্ঠের টুকরা আছে ইজা সলাহাত সলাহাল জাসাদুকুল্লুহু যখন সেই টুকরাটি ঠিক হয়ে যায় ওই ছোট্ট অঙ্গটুকুন ঠিক হয়ে যায় তখন গোটা শরীর ঠিক হয়ে যায় সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায় ফাসাদাল ওয়াঈদ ফাসাদাসাদুকুল্লুহু যদি সেই অংশটা খারাপ হয়ে যায় সেই ছোট্ট মাংসপিণ্ডটা ছোট্ট অঙ্গটা খারাপ হয়ে যায় পলিউটেড হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীর নষ্ট হয়ে যায় অত্যন্ত দামি কথা এই হাদেশের মধ্যে আছে বোথ ফিজিক্যাললি অ্যান্ড স্পিরিচুয়াললি শারীরিকভাবেও কথাটা ঠিক আর মানসিকভাবে অবশ্যই ঠিক শারীরিকভাবে আপনারা আমরা সবাই জানি এখন মানুষের সবচেয়ে বড়ো বেশি রোগ হয় অন্তরের রোগ মানে হার্টের রোগ হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যাচ্ছে হার্ট কাজ করছে না হার্টের বাল নষ্ট হয়ে গেছে এটা হল শারীরিক দিক থেকে শরীরের হার্ট ঠিক থাকলে অন্য রোগ অসুস্থতা মোটামুটি কন্ট্রোলে থাকতে পারে চিকিৎসার আশা ভরসা থাকতে পারে হার্ট নষ্ট হয়ে গেলে তো সব শেষ হয়ে গেলো হার্ট ফেলিওর হয়ে গেলে তো আর কিছুই থাকলো না এটা যেমন ফিজিক্যালি ঠিক অবশ্য হাদিসে আমাদেরকে রুহানিভাবেই বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে স্পিরিচুয়ালি মানসিকভাবে আমাদের এই অন্তরটা আমাদের জন্য ঠিক করা ঠিক রাখা রোগমুক্ত রাখার চেষ্টা করাটা অত্যন্ত জরুরি এই অঙ্গটি এই দিলটি কত গুরুত্বপূর্ণ সে কথা ওই হাদিসে যেমন আসছে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছেন কোরআনে পাখে ইল্লা মান আতাল্লা হাবি কাল বিন কে কেয়ামতের দিন নাজাত পেতে হলে সবারই কষ্ট হবে সবাই মুশকিল পড়ে যাবে মুক্তি পাবে কারা কাদের জন্য আল্লাহর রহমত ইন্তজার করবে মন আতালিম যারা আল্লাহ তালা কাছে এসেছে একটি সুস্থ দিল নিয়ে কালবুন সালিম নিয়ে এসেছে ভালো দিল নিয়ে এসেছে ভালো অন্তর নিয়ে এসেছে রোগাক্রান্ত অন্তর নিয়ে আসেনি আল্লাহ তালার কাছে স্পিরিচুয়ালি রুহানি ভাবে অন্তরটি পাক সাফ ছিল অন্তরের রোগ সেখানে দানা বাঁধেনি আমাদের যত আমল করি সব আমলের সঙ্গে অন্তরের সম্পর্ক রয়েছে খুশু শরীরের মধ্যে আসার আগে অন্তরের মধ্যে আসে অন্তর আগে ঠিক করতে হবে ইন্নামাল আমল বিনিয়াত নিয়তের যে সুস্থতা তার উপরে সমস্ত আমল নির্ভর করে এ নিয়তের জায়গা হচ্ছে অন্তর নিয়তের জায়গা হাত পা না নিয়তের জায়গা অন্য কোনো অঙ্গ নয় সমস্ত আমলের বাহ্যিক দিকটা আমরা দেখি এ বাদতের অনেক কিছু কিন্তু যেটা আমরা দেখি না সেটা হচ্ছে অন্তরের ভিতরে আমি সদকা করছি পাঁচশো টাকা দিলাম এক হাজার টাকা দিলাম দান খয়াত করলাম আমার অন্তরে কি আছে বাহাবা কুরানো আছে প্রদর্শনের চা আছে না সত্যি আল্লাহ তারা কাছে পাওয়ার জন্য এখ্লাসের সাথে দিয়েছি এটা অন্তরেই একমাত্র জানা যাবে সেটা কেউ দেখে না আল্লাহ তালা এই জন্য সকল আমলের ক্ষেত্রেই বলেছেন একটা হাজি সেরসুল্লাহ সাল্লাহ আসলামে স্বাদ করেছেন ইন্দর আল্লাহ তালা তোমাদের চেহারা সুরতের দিকে দেখেন না তোমাদের বেশভূষার দিকে দেখেন না স্মার্ট চেহারা কার কত এটা দেখেন না স্বাস্থ্য কার ভালো কত এটা দেখেন না ওলাকে নিয়ানদের কুলুব একুম আল্লাহ তালা তোমাদের অন্তরগুলোকে দেখেন কত খাঁটি নিয়তে কত খাঁটি অন্তরে তুমি কাজটি করো না এখানে অন্য কোনো রিয়া প্রদর্শনেরচ্ছা নাম কুড়ানো এই জাতীয় পচা বিভিন্ন রকমের রোগ বাসা বেঁধেছে সেগুলোকে আল্লাহ তালা চেক করবেন যেমন কোরবানির কথা এসেছে যে আল্লাহ তালা তোমাদের কোরবানিকে এত কবুল করেন আল্লাহ তালা কাছে মুহা ওলা কি আলুহু তাকু আমিন কুম কোরবানি যে কর কোরবানি গোস্ত অথবা রক্ত কিছুই আল্লাহ তালা কাছে যায় না যেটা যায় তোমাদের তাকোয়া কদ্দূর আছে কি পরিমাণ আল্লাহর ভয় আল্লাহ আল্লাতাল সম্পর্কে তোমাদের সম্পর্ককে ধ্যান এবং খেয়ালকে তুমি নিয়ত ঠিক করে নিয়তকে খাঁটি করে কোরবানি করছো এই তাকুয়াটা এই পরেজগারই আল্লাহ পৌঁছে এই জন্য সে হাজি তিনি বলেছেন আল্লাহ আল্লাহতালা তোমাদের সুরাত দেখেন না তোমাদের মাল কি পরিমাণ দিলেন সেটা দেখেন না বরঞ্চ দেখেন তোমাদের অন্তরের কি অবস্থা এবং তোমাদের আমলগুলোকে কোন তরিকায় করো এবং এই অন্তরের অবস্থার উপরে আমল নির্ভর করে অন্তরের অবস্থার উপরে একটা আমলের ভালো মন্দ এবং স্তর নির্ভর করে একটু আমরা যদি নজর করি নামাজের কথা হাদিস এভাবে এসেছে নামাজের নামাজ খুশু কতটুকু আছে ততটুকু অনুযায়ী তার নামাজের স্ট্যান্ডার্ড নির্ধারিত হয় কতটুকু খুশু অন্তরে আছে দান খয়রাতের সময় কতটুকু খুশু আছে এখলাস আছে এইভাবে প্রত্যেকটি আমলের কবুল হওয়া এবং সবের পরিমাণ নির্দিষ্ট হওয়া সব কিছু নির্ভর করে অন্তরের উপরে অন্তরের মধ্যে যদি রোগ বাসা বাঁধে তাহলে মানুষ অনেক আমল করে আল্লাহ আল্লাহতালার কাছে কবুলের পরিমাণ খুব কমতি হয়ে যেতে পারে খুব কম পরিমাণ হতে পারে এই জন্য অন্তরের ব্যাপারটাকে এত গুরুত্ব দিতে হয় কিভাবে আমরা এই অন্তরের বিষয়গুলোকে ঠিক করব হাদিসে এবং কোরআনে অনেক আলোচনা এসেছে অন্তর সম্পর্কে আল্লাহ আল কলুবান হে আল্লাহ যিনি অন্তরকে এদিকে সেদিকে নিয়ে যান অর্থাৎ আপনার পারমিশন ছাড়া কোনো অন্তর কোনো দিকে যেতে পারে না আল্লাহ আমাদের দিলকে দিনের উপরে ফার্ম করে দেন মজবুত করে দেন প্রতিষ্ঠিত করে দেন হাদিস এসেছে তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের দিলটাকে দিনের উপরে মজবুত করে দেওয়ার জন্য সাহেত করে দেওয়ার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে আর যে সমস্ত গুনার কারণে আমাদের দিলের চাবিটা শয়তানের হাতে চলে যায় সে ঘুরায় তার কথায় আমরা উঠোবাসা শুরু করে দেই তার ওয়াশ ওয়াসায় আমরা অপকর্মের দিকে চলে যাই ওই সমস্ত গুণাগুলো থেকে আমাদেরকে সরে আসা চেষ্টা করতে হবে আল্লাহ তালা কাছে ধরনা দিতে হবে এজন্য বারে বারে বলি এত সুন্দর সুন্দর দোয়া গুলোকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্য যাতে শয়তান এসে আমাদের অন্তরের চাবিটা হাতে নিতেন আবার আল্লা তালা কাছে কানতে হবে আর যে সমস্ত কারণে আমাদের দিলটা শয়তানের হাতে চলে যায় শয়তান আমাদের দিলকে ঘুরানো শুরু করে দেয় সেগুলো থেকে দূরে থাকতে হবে অনেক আইমা অনেকেরাম ইমাম ইউনে তাই রহমতুল্লাহ ইমাম তাই ইম রহমতুল্লা আল্লাহ বড় বড় ইমামরা আলোচনা করতে গিয়ে বলেছেন যে মানুষের অন্তর অবস্থাকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মরা মরাদিল কালবুল মাইত আরেকটা হচ্ছে আলকালবুল হাই জিন্দা দিল আরেকটা হচ্ছে আলকালবুল মারিদ অসুস্থ অন্তর তাহলে কোনো কোনো লোকের অন্তর জিন্দা আর কোনো কোনো লোকের অন্তর মৃত লোকটা বেঁচে আছে কিন্তু তার অন্তরটা মরা এখানে প্রাণ নেই আসল প্রাণ নেই আর কোন কোন মানুষের অন্তর হচ্ছে অসুস্থতায় ভরা যেই ব্যক্তি আল্লাহ তালার প্রতি ইমানই আনলো না কোন বলেছেন। এই কাফের গুলো আবু জাহাল আবুল আহাব এত দিলেন তারা শুনে না আপনি আরো দাবাদ দিচ্ছেন এগুলো তো মাউতা মরে গেছে এগুলাকে আপনি কি শোনাবেন দিল মরা সত্য কথা মানুষ ওরা জিন্দা আছে কিন্তু দিল তাদের মরা এটা হলো মৃত দিলা হবে আমি মোহাম্মদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 शेख जहांगीर आलम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 আলহামদুলিল্লাহ রবীলিনের সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বার কিয়হ আমরা বিরতির পূর্বে আপনাদের কাছে মানুষের অন্তর নিয়ে আলোচনা করছিলাম কোরআন হাদিফে আল্লাহ তালা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 ঠিক করা ঠিক রাখা রোগমুক্ত রাখার চেষ্টা করাটা অত্যন্ত জরুরি এই অঙ্গটি এই দিলটি কত গুরুত্বপূর্ণ সে কথা ওই হাদিসে যেমন আসছে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছেন কোরআনে পাখে ইল্লা মন আতাল্লাহ বেকাল বিন সালিম কেয়ামতের দিন নাজাদ পেতে হলে সবারই কষ্ট হবে সবাই মুশকিল পড়ে যাবে মুক্তি পাবে কারা কাদের জন্য আল্লাহর রহমত ইন্তজার করবে মান আতাল্ল হা বেকাল বিন সালিম যারা আল্লাহ তালা কাছে এসেছে একটি সুস্থ দিল নিয়ে কালবুল সালিম নিয়ে এসেছে ভালো দিল নিয়ে এসেছে ভালো অন্তর নিয়ে এসেছে আর আরেকটা হচ্ছে কালবুল মাইত মৃত দিল আরেকটা হচ্ছে আল কালবুল মারিয়ে অসুস্থ দিল অসুস্থ অন্তর মৃত অন্তর হচ্ছে ওই অন্তর যে অন্তর দিনের কথা শুনে না আল্লাহকে মা বুধ মানে না সেরেকের দিকে চলে গেছে বেদাতের মধ্যে লিপ্ত আছে ফেসকে ফুজুরের মধ্যে লিপ্ত আছে হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে গোমরাহী রাস্তা ইফতিহার করেছে তার কাছে দিনের কথা শুনাইতে গেলেও শুনে না এরা হচ্ছে মাইয়েত এরা মাউতা এরা বেঁচে থেকেও মরে গেছে এই অন্তরগুলো মরে গেছে মানে এইগুলোর অন্তর মরতে মরতে শেষ পর্যন্ত খাতাম আল্লাহ আল্লাহবিহীম তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা খতম লাগিয়ে দেন সিল মেরে দেন কোনো ইসলামের কথা তাদের কর্ণকুহরে ঢুকানো যায় না এই জন্য আপনি দেখবেন মুসলিম তো দূরের কথা অনেক মুসলিম যারা এরকম গোমরা হয়ে গেছে তাদেরকে আপনি কোরআন হাদির দিয়ে বোঝাতে গেলে দিনের কথা শোনাতে গেলে আল্লাহর ভয় ঢুকাতে গেলে আখেরাতের ব্যাপারে সতর্ক করতে গেলে তারা কোনো কথা শুনতে রাজি নয় তারা উল্টো দিকে যেতে রাজি তারা রিয়াকশন দেখাতে পারে এটাকে তারা আরো বিরোধিতা করতে পারে দিনের দুঃশ্মনী রাস্তা তারা ইখতিহার করে নিয়েছে এই দিল মূর্তে মুরতে একেবারে খাতম আল্লাহ আল্লা কলবিহীন তাদের অন্তরে আল্লাহ খতম লাগিয়ে দিয়েছেন শিলমোহর মেরে দিয়েছেন আর যে অন্তরটা হচ্ছে সুস্থ সে অন্তরের কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন ইল্লা মান আতাল্লাহ বেকাল বিন সালিম সেদিন ছেলে সন্তান সন্ততি কোন কিছু কোন কাজে আসবে না আজাব থেকে মুক্তি দিতে পারবে না জাহান্ন নাম থেকে বাঁচতে পারবে না ইল্লা মান আতাল্লাহ বেকাল বিন সালিম যে ব্যক্তি একমাত্র যার অন্তরে ইমান আছে তার জন্য সার্থক বলা যায় সেই ব্যক্তি বলিষ্ঠ কণ্ঠে বলে সেই ব্যক্তি এখলা বলতে পারে যে আমার নামাজ আমার কোরবানি আমার হাজ আমার জীবন আমার মৃত্যু আমার সকল কাজ সব কিছু আল্লাহ জন্য করি আমার দুনিয়াবী কাজগুলো আল্লাহ তালার হুকুম মতো করি যাতে আল্লাহ এই কাজগুলো করাটাকে পছন্দ করেন যেভাবে করতে বলেছেন সেভাবে করি তাহলে আমার দিনই কাজ দুনিয়াবী কাজ সব কিছু আল্লাহ তালার বিধানকে সামনে রেখে আমি করি আর এইভাবে করার জন্যই আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছে অবিধানিক ও মৃত্যু আর ওয়ান মুসলিম আমি সবার আগে মুসলিম মুসলিম হওয়া আমার কাছে বিশাল বিষয় বড় কথা আমার কাছে আমি যে মুসলিম হতে পড়েছি এইটার খুশি এটার আনন্দ এটার সুক্রিয়া তারা সে আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে হেদায়ত দিয়েছেন তিনি আমাকে হেদায়ত না দিলে আমি গোমরা হয়ে যেতাম আছে এবং এই কৃতজ্ঞতা যখন দিল জুড়ে থাকে এইভাবে আল্লাহ তালার অনুভূতি যখন তার দিল জুড়ে থাকে ইমান যখন সেখানে ছড়িয়ে পড়ে মা ওয়াকা রাফিল লাইসেল ইমান ও বিত্তা হালদিওয়ালাবিতামাননি ইমান তো আসলে শুধু একটু অলংকার দিয়ে অলঙ্কারিত হওয়ার জন্য নয় দাবি করার জন্য নয় ইমান হচ্ছে মা ওয়াকারাফিল কাল অন্তরের মধ্যে যেটা গভীরভাবে গ্রথিত প্রথিত হয়ে যায় আর সবদাকাতুল আমাল যেটা আমল যেটাকে সার্টিফাই করে আমল যেটাকে প্রমাণিত করে দেয় এই ইমান যখন মানুষের অন্তরের ভেতরে এভাবে জুড়ে যায় সে ইমানটা কালবে সালিম হয়ে যায় সে গুনা করতে পারে না গুনা করতে গেলে আল্লাহর ভয় চলে আসে আর গুনা করে ফেললে কোন সময় আল্লাহ তালা কাছে লজ্জিত হয়ে যায় আল্লাহ তালা কাছে তবা করা শুরু করে দেয় হ্যাঁ যখন তার নফসির ফরুদ্দুলুম করে তখন তারা ফাস্তাফারুল ইদনুবিহীন ওমাইয়ফরুদ্দনুবাই ইহ গুনা করে ফেললে মোমেন কালবে সালিম মাসুম হইতে পারে না অবশ্য নবীরা ছাড়া কেউ মাসুম হবে না তালবে সালিম মোমেনের কিছু গুণা হয়ে যেতে পারে কিন্তু গুণা হওয়ার সঙ্গে সঙ্গে এসে কি করে তবা করে ফেলে রিয়েলাইজ করে সর্বনাশ করেছি আমি তো গুণা করে ফেলেছি এই হচ্ছে কালবে সালিমের অবস্থা তালবে সালিম যদি আল্লাহ তালা কাউকে দান করেন যে কালটা জিন্দা আসে আল্লাহত তাদেরকে অনেকগুলো রেজাল দান করেন ইমান তারা আল্লাহ তালা মানুষকে সুস্থতা দান করেন ফলানাহু হায়াত বা আল্লাহ তালা করেন পাখি বলেছেন যার অন্তরে ইমান রয়েছে যে ইসলামের আমলগুলোকে গুলোকে মেনে চলে এলএমের নূর রয়েছে যার কাছে এবং সে অনুযায়ী আমল করে যায় নিজের জীবনকে শরীয়ত মতো পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ব্যক্তিকে আল্লাহ তালা আসল হায়াত দান করেন সে ব্যক্তি আসল জিন্দা মানুষ ফালানো হাহু হায়াতান তাকে আমি বড় তৈবাহ হায়াত দেব পবিত্র জিন্দিগি দেব তার জিন্দগি হবে খুব পাক পবিত্র পুতপ পবিত্র জিন্দিগি ইমান এবং আমল আসল জিন্দগি এই জিন্দগিতেই বরকত হবে এটা আসল হায়াত এটাই হচ্ছে হায়াত আর বেঁচে থাকলেও পুফুরি রাস্তা চলে গেলে সেটা হচ্ছে মৌত আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান এবং ইমানের যে সমস্ত দিকগুলো আছে আল্লাহ তালার সান তার দিলের ভিতরে ভরপুর আছে তো হিত সে বুঝেছে সে থেকে সে মুক্ত আল্লাহর উপরে সে তাওয়ল করে বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করে ঘাবড়িয়ে যায় না আল্লাহ রহমতের আশা তার দিল জুড়ে আছে আল্লাহর ভয় তার দিল জুড়ে আছে সে কাউকে মহাব্বত করলে আল্লাহর জন্য মহাব্বত করে এমন ভাবে তার আকিদা ইমান পয়দা হয়ে গেছে তার জন্য সার্থক ভাবে বলা যায় ইন্না সালিক সেই ব্যক্তি বলিষ্ঠ কন্ঠে বলে সেই ব্যক্তি সাথে বলতে পারে যে আমার নামাজ আমার কোর আমার হাজ আমার জীবন আমার মৃত্যু আমার সকল কাজ কিছু। আমি আল্লাহ তালার জন্য করি আমার দুনিয়াব কাজগুলো আল্লাহ তালার হুকুম মত করি যাতে আল্লাহ তালা এই কাজগুলো করাটাকে পছন্দ করেন যেভাবে করতে বলেছেন সেভাবে করি তাহলে আমার দিন সব কিছু আল্লাহ তালার বিধানকে সামনে রেখে আমি করি আর এইভাবে করার জন্যই আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছে অবিধানিক ও মৃত্যু আর আমি সবার আগে মুসলিম মুসলিম হওয়া আমার কাছে বিশাল বিষয় বড় কথা আমার কাছে আমি যে মুসলিম হেতে পড়েছি আর খুশি এটার আনন্দ এটার সুক্রিয়া তার দিল জুড়ে আছে। আসে আলহামদুলিল্লাহ সে আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে হেদায়ত দিয়েছেন তিনি আমাকে হেদায়ত না দিলে আমি গোমরা হয়ে যেতাম এটা তো জান্নাতে জাননাতে বলবে মোমিন্দা জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে মোমানরা সেই ফিলিং নিয়ে আসে তারা তাদের মনের মধ্যে যে আল্লাহ যদি আমাকে মেহরবানি করে হেদায়ত না দিতেন তাহলে আমি হিদায়তাম না আল্লাহ তালা প্রতি কৃতজ্ঞতা তাদের দিল জুড়ে আছে এবং এই কৃতজ্ঞতা আল্লাহ তালার অনুভূতি যখন তার দিল জুড়ে থাকে ইমান যখন সেখানে ছড়িয়ে পড়ে মা ওয়াকা রাফিল কাল ইমানিওয়ালা বিত্তামাননি ইমান তো আসলে শুধু একটু অলঙ্কার দিয়ে অলঙ্কারিত হওয়ার জন্য নয় দাবি করার জন্য নয় ইমান হচ্ছে মা ওয়াকারাফিল কাল অন্তরের মধ্যে যেটা গভীরভাবে গ্রথিত প্রথিত হয়ে যায় আর সব আমাল যেটা আমল যেটাকে সার্টিফাই করে আমল যেটাকে প্রমাণিত করে দেয় এই ইমান যখন মানুষের অন্তরের এভাবে জুড়ে যায় সে ইমানটা কালবে সালিম হয়ে যায় সে গুণা করতে পারে না গুনা করতে গেলে তার আল্লাহর ভয় চলে আসে আর গুনা করে ফেললে কোন সময় আল্লাহ তালা কাছে লজ্জিত হয়ে যায় আল্লাহ তালা কাছে তবা করা শুরু করে দেয় হ্যাঁ যখন তার নাফসের ফরুদ্দুলুম করে তখন তারা ফাস্তা আকফরুবিহীন ওমাই আকরুদ্দিন গুনা করে ফেললে মোমেন কালবে সালিম মাসুম হতে পারে না অবশ্য নবিরা সারা কেউ মাসুম হবে না কালবে সালিমওয়ালা মোমিনের কিছু গুণা হয়ে যেতে পারে কিন্তু গুণা হওয়ার সঙ্গে সঙ্গে এসে কি করে তবা করে ফেলে রিয়েলাইজ করে সর্বনাশ করেছি আমি তো গুণা করে ফেলেছি এই হচ্ছে কালবে সালিমের অবস্থা কালবে সালিম যদি আল্লাহ তালা কাউকে দান করেন যে কালুটা জিন্দা আসে আল্লাহতালা তাদেরকে অনেকগুলো রেজাল দান করেন অন্তরিভিত্তরে এই কালব যখন এরকম হয়ে যায় এরকম সালিম হয়ে যায় তখন তার মনের মধ্যে অনেকগুলো ভালো জিনিস চলে আসে এক নম্বর হচ্ছে তমা নিনা তুফিল কলম তার অন্তরে প্রশান্তি থেকে যায় তার অন্তরের ভিতরে পেরেশানি তাকে কাবু করে ফেলে না পেরেশানি তাকে কিল করে ফেলে না আল্লাহ তালার প্রতি তার ইমানের কারণে একটা ইকমিনান চলে আসে সে কথা আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন আল্লাহ বেদিক্রি তাৎমা ইন্নুল আল্লাহ তালাকে ডাকার কারণে অন্তরের ভিতরে ইতমিনাম চলে আসে হাজার পেরেশানের মধ্যেও সে মতমাইন থাকতে পারে বড় দুঃসংবাদের ভিতরেও সে স্থির থাকতে পারে তার কর্তব্য কাজে এগিয়ে যেতে পারে এটা হচ্ছে ইমানের ইতমিনান এই কালবের ভিতরে আল্লাহ তালা ঢেলে দিবেন এই জন্য কাছে যদি খবর আসে যে তোমার অসুস্থ বাচ্চাটা মারা গেছে তখন তার মুখ দিয়ে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার তাকদিরের ফয়েসালাকে সে মেনে নেবে পৃথিবীর বাংলা অনুষ্ঠানের ভাই এবং বোনেরা আজকের এই বিষয়টি আমরা এখানে সমাপ্তি টানছি রবিকুমতুল্লা